السلام alaikum warahmatullahi الله Alhamdulillahi wabbil' alameen. Wa salatu wa salamu ala seyyid al-mursaleen. Nabi jina Muhammad wa ala alihi wa sachmihi ʿgma'ina maa ba'du. Faqad qaada sallallahu alayhi wa sallam, fi الذina yistadayuna bi zill arsihi yowma la zill illa zullu. Wa raglilani khaafafi lalhi s-sama' alayhi মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ একাকি থাকতে পারে এবং মানুষকে যদি কখনো কোথাও একাকি আটকে রাখা হয় যেমন আপনার রাজনৈতিক ভাষায় বলা হয় গৃহে বন্দী করা হয় যে কোথাও কারোর সাথে সাক্ষাৎ দিতে পারবে না অথবা জেলে বন্দি করা হয় সেই তখন মনে খুব কষ্ট পায় কারণ সে অন্য মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা তার জন্য কষ্ট করায় যায় মানুষের স্বভাব যে অন্য মানুষের সাথে সম্পর্ক গড়িয়ে সে জীবনযাপন করে। এটা হচ্ছে মানুষের স্বভাব এই কারণে আরো বাসায় বলা হয় আলি স্নান বলা হচ্ছে মানুষ আরেকজনের সাথে মিলে চলতে চায় এটা হচ্ছে মানুষের স্বভাব কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে নতুন বন্ধু খুঁজে বেড়ায় কখন এমন হয় না যে কেউ বন্ধুহীনভাবে থাকতে পারে জীবন যাপন করতে পারে মানুষ বেশি হওয়ার কারণে বন্ধু চেঞ্জ করে মানুষ পরিবেশ পাল্টেলে অথবা জায়গা পাল্টেলে নতুন বন্ধু চয়ন করে পুরাতন বন্ধুকে বলে যায়। এটা হচ্ছে মানুষের স্বভাব এই যে বন্ধুত্বের ব্যাপারটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে কোন কর্ম সাধনের জন্য যে মানুষ একাকে অনেক সময় কর্ম করতে উৎসাহী হয় না এই কারণে যদি সাথে অন্যজন সহযোগী থাকে তখন তার কাজ করতে উৎসাহ লাগে এটা আপনি ইবাদত হোক বা অন্যান্য ধর্মীয় ছাড়াও দুনিয়ার কোনো কাজ হইল আপনি হাঁটবেন কিছুক্ষণ একা হাঁটতে ভালো লাগে না সহজে হয়ে যায় যে আগে স্মরণ করিয়ে দিবে একজন আগে যে চাই না ইয়ে ছেলে আছে কিনা একসাথে যাবে এরকম সুতরাং বন্ধুত্ব অনিবার্য মানুষের জন্য কিন্তু কয়েকটি ব্যাপার আমাদের জানতে হবে সেটা হচ্ছে বন্ধুত্ব কৃষির ভিত্তিতে হবে সেটা আমি জানা দরকার যে কোন বন্ধুত্ব কাজে যে পরকালে আফসোসের কারণ হবে না সেটা আমাদের জানা দরকার এবং সেটার কি আদর সেটাও জানা দরকার দ্বিতীয় নম্বর আছে কি বন্ধুত্ব পরকালে আফসোসের কারণ হবে সেটা আমাদের জানা দরকার এবং যদি সত্যিকার বন্ধুত্ব আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে সেটার ফায়দা কম কারণ বন্ধুত্বের মানে সাথে কিছু খরচাদের সম্পর্ক আছে নাকি একজনের সাথে একজনে বন্ধুত্ব পাতাইলে খরচ অবশ্যই হবে দুজনে এখানে ফায়দা না জানলে মানে কিউ কারোর সাথে বন্ধুত্ব পাতিয়ে তার জন্য খরচ করতে যাবে হ্যাঁ সেটার মানসিকতা তখনই আসবে যখন একটু ফায়দা বুঝে কারণ এই কয়েকটি ব্যাপার আমাদের জানা দরকার প্রথম কথা হচ্ছে যে আপনার বন্ধুত্ব কয় ধরনের হয়ে থাকে সাধারণত বন্ধুত্ব সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে দুনিয়ার জন্য বন্ধুত্ব সেটা এখন যাতে না অটোমেটিক হয়ে যায় যার সাথে আপনার স্বার্থের সম্পর্ক তার সাথে বন্ধুত্ব এমনিতেই গড়ে ওঠে অনেক সময় দেখা যায় ধার্মিকতার কোন লেশ থাকে না মুসলমানের সাথে হিন্দুর বন্ধুত্ব মুসলমানের সাথে খ্রিস্টানের বন্ধুত্ব মুসলমানের সাথে ইহুদের বন্ধুত্ব কারণ কি স্বার্থের কারণ যে স্বার্থের কারণে এক অপরের সাথে দীর্ঘ মিলাম দেখা যায় যে নিজের করছিলেন খুবই মানে মরমপিড়া দেয় এমন একটা ঘটনা যে বলছিলেন যে ছোট গাল থেকে যে পিতার বন্ধু ছিল হিন্দু কখন আমরা মনে করিনি যে সেই হিন্দু মানে এমনভাবে তার সাথে ঘনিষ্ঠ যে যদি আমার পিতা কোথাও বাণিজ্যিক কাজে যাইতেন এই হিন্দু আমাদের বাজার করে দিতে মানে যা একজন পিতার কর্ম ও সব করে আবার যদি মানে ও বিজনেসের কারণে কোথায় যায় আমার আমরা ওদের ফ্যামিলি সবকিছু অনুষ্ঠান পূরণ করা সেটা আমার দায়িত্ব ছিল যে কোনো অনুষ্ঠান সকল অনুষ্ঠানে তার উপস্থিতি মানে এত কঠিন সম্পর্ক ছিল কিন্তু বলেছে এই যুগতায় কঠিন সম্পর্ক থাকার পর যখন আমার পিতার মৃত্যুর সময় এসে গেল বড় ছেলে ছেলেকে বলতেছে কথা বলার কারণে সে পরামর্শ দিল নাকি কি জানে সে বলতেছে আমার পিতা আমাকে উসিদ করলো মৃত্যুর আগে বলে যে আমি যখন মারা যাই জান আমার হিন্দু বন্ধু যেন আমার চেহারা না দেখা হ্যাঁ এই ওসিয়ত করল এই দুই দিন পরেই মানে মারা যায় মারা যাওয়ার পরে আসছে দেখা গেল এবং সবসময় বাড়িতে খুব গভীরভাবে সম্পর্কিত আসার পর তার ছেলে বললো যে আমার পিতার ওসিয়ত তার চেহারা দেখা যাবে না এ কান্তি শেষ যে কত নিম্ন খারাপ কিভাবে সে বলতে পারলো যে আমি তার চেহারা দেখতে পারব না বিপদের কথা সে কান্তে গানতে শেষ একবার বলেছে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না শেষ পর্যন্ত সে কাঁদে গাড়ি চলে গেল চলে গেল তারপরে যখন এদের হইতে পারে ধর্মীয় ব্যাপার এরকম ভালোবাসে হ্যাঁ ব্যাপারটা জটিল হয়ে দাঁড়াচ্ছে মানে সে বিব্রত বোধ করতেছে এমন কি করা ও যে টাকা দিবে সব দিবে মানে সবকিছু এই জটিলতা কেন আসছে কারণ আগে কেন রোগের সম্পর্কে তার সাথে হইল অনেক বিন্দুকে কঠিন ভাবে বন্ধুত্ব তার সাথে এবং আপনার স্বার্থের জন্য বন্ধুত্ব অটোমেটিকলি হয়ে যায় সেটা বলতে হয় যদি একদিনকে বলা যে নুজেরা দাওয়াত খায় কিন্তু বর্তমানে বুজুরদের চাইতে সাধারণ বেশি খায় কারণে স্বার্থের কারণে যে কোনো দাওয়াতের মধ্যে আপনার সাধারণ আপনার অনেক মেম্বার কমিশনার এমপি মন্ত্রী পর্যন্ত দাওয়াত পায় কেন মানুষ চায় যে এক মানে একগুলিতে হাজার শিকার করতে চায় মানে একটা দিয়ে চায় হ্যাঁ এই মানুষের স্বার্থে চিন্তার কারণে এই ব্যাপারগুলো শেষ আমাদের মধ্যে যাই হোক কিন্তু এটা পরকালের জন্য কারণ কেউ যখন কারোর সাথে দীর্ঘদিন চলাফেরা করে তখন তার অভ্যাসগুলো অন্যের কাছে যে মানে মানের দিক দিয়ে নিচে মানে যার প্রভাব বেশি বন্ধুর মধ্যে যার প্রভাব বেশি কথার মতো হয়ে গেছে এখানে আরবিতে একটা প্রবাদ আছে যে যখন কারোর সম্পর্কে জানতে হয় তার বন্ধু দেখলেই তার সম্পর্কে জানা হয়ে যায় আপনি যদি কারো সম্পর্কে জানতে চান তার ঘাঁটি বন্ধুকে তার দীর্ঘদিন যে চরিত্র প্রত্যেকটা সদস্যের মধ্যে যারা মানে মন দিয়ে দল করে প্রত্যেকের চরিত্র কাছাকাছি হয় নাকি দেখেন কারণ দীর্ঘ সময় তাদের সাথে থাকে এই কারণে ওই অভ্যাসটা সদস্যদের মধ্যে আসে কারণে প্রত্যেক দলের অধিকাংশ মানুষের চরিত্র কাছাকাছি হয় যখন সক্রিয় চরিত্র ঢুকে পড়ে তেমনি ভাবে একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে যখন দীর্ঘদিন গর করে দেখা যাবে যে প্রভাবশালী তার বৈশিষ্ট্যগুলো অন্যজনের অন্যজনের ভিতরে ঢুকে যায় দেখা যায় আপনার আপনি দানশীল মানুষ আপনার মেয়েকে দিয়েছিলেন বিয়ে এক কৃপণের কাছে তিন চার বছর আপনার মেয়ে কৃপণ হয়ে গেছে কারণ স্বামীর প্রভাব স্ত্রীর বেশি পড়বে বিশেষ করে এটাই যদি কিছু কিছু স্বামী আবার স্ত্রী করতে প্রভাবিত হয় সেটা কিন্তু গুরুত্ব কিন্তু বেশিরভাগই স্বামীরা নিজের স্ত্রীর প্রভাব বিস্তার করে সুতরাং স্বামী যদি কৃপণ হয় আপনার মেয়ে দান ছিল আপনি আপনার মেয়ে দেখবেন তিন চার বছর পাঁচ বছর পরে এবার সেও কৃপণ হয়ে ঠিক না হ্যাঁ আর যদি আপনার মেয়ে কৃপন ছিলেন এক বড় দানের কাছে দেখা যাবে কিছুদিন পরে সে উদার থাকতে এবং মেজাজের দিকে হালকা মেজাজের যে হঠাৎ করে গল্প নেয় না কিন্তু স্বামী এসে কি করকশ মেজাজের বারবার মানে মেজাজ দেখতে দেখতে সেও অভ্যস্ত হয়ে সেও মেজাজ দেখে। ঠিক না এটা মানে বিরাট ব্যাপার হম এই কারণে বলে যে মিল না হইলে কখনো বন্ধুত্ব সৃষ্টি হয় না এটা আপনি দেখবেন এই কারণে দীর্ঘদিনের বন্ধু কেন তার কোয়ালিটি হয় এবং কোয়ালিটি না থাকলে বন্ধুত্ব এই কারণে দেখবেন আপনি স্কুল কলেজে পড়ার সময় বা যে কোনো গাড়ি বন্ধুত্বের ক্ষেত্রে কাছাকাছি চেহারা দেখবেন হ্যাঁ একবার একটা কালো ফুসফুসে একজন একবার খুব ফর্ষা মানুষের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব এটা পাবেন না যদি পান সাক্ষের কারণে হইবে হ্যাঁ স্বার্থের কারণে কিন্তু নিজের ইচ্ছা দিল হ্যাঁ সে বন্ধু হিসেবে গ্রহণ করলো তার রাত দিনের বন্ধু যে কোনো কাজ ওর পরামর্শ করে ওর সাথে চলে এরকম আপনি মিল না দেখলে পাইবেন কাছা কাছি হে চেয়ারা সিরোধ চলা মানে কাশাকাছি হলে তখন বন্ধুত্ব দীর্ঘদিনের জন্য টিকে যদি স্বার্থ না থাকে হ্যাঁ স্বার্থ থাকলে উঁচা নেশাবিতেই পারে হ্যাঁ সেটা ভিন্ন ব্যাপার কিন্তু স্বাভাবিক যেটা স্বেচ্ছায় মানুষের বন্ধুত্ব হ্যাঁ সৃষ্টি করে তার মধ্যে কাছাকাছি না হইলে মেজাজে তখন বন্ধুত্ব সাধারণ হয়ে ওঠান এই কারণে বন্ধুত্বের ব্যাপারটা খুবই নঞ্জর আছে এই কারণে এই ব্যাপারে মানে খুব সতর্ক হওয়া ছাড়া কখনো আপনার পরকালে আপনার আফসোস থেকে ক্ষতিগ্রস্ততা থেকে যে যাওয়া সম্ভব নয় কারণ অনেক বন্ধুত্ব এমন আছে যে বন্ধুত্বের কারণে পরকালে আপনার শত্রুতায় রূপান্তরিত হয় তখন একজন একজনকে গালাগালি মিটতে শুরু করে দুনিয়ার বন্ধু আল্লাহ কোরআন এর মধ্যে আল্লাহ যাদেরমাত্র আল্লাহ ভিত্তিতে যে বন্ধুত্ব হবে বন্ধুত্ব সেই বন্ধুত্ব একমাত্র পরকালে টিকবে এবং পরকালে তারা আরো বন্ধুত্ব বেড়ে যাবে আরো তার প্রতি মায়া বাড়ে যাবে কেন কারণ যারা কারণ বন্ধুর অভ্যস্ত বন্ধুদের বন্ধুর মধ্যে কি করে অতিক্রান্ত হয় এই কারণে বন্ধুর কারণে বন্ধু নষ্ট হয় অধিকাংশ মানুষ বন্ধুর কারণে নষ্ট হয় যখন ধরা খাইবে আমি ধরা খেলাম আমি তো এক রকম ভালোই ছিলাম নামাজ খেলা করতেছিলাম পালনায় করে আমি নামাজ ছেড়ে দিছি এই কারণে আজকে ধরা পড়ে গেছে তখন একে অপরের সাথে শত্রুতার সৃষ্টি হইবে ও আমার সব শেষ করে দেবে যা আমাকে যার নামে বানায় কিন্তু মোত্তাকে মানুষ হইলে ওই বন্ধু বলবে যে তোর কারণে আমি বাঁচিয়ে গেলাম আমি তো অলর ছিলাম কিন্তু তোর সাথে বন্ধুত্ব করে তুই আমাকে নামাজে নিয়ে গেলি তুই আমাকে এই কারণে আজকে আমি বাঁচিয়ে গেলাম সুতরাং তখন আরো ভাব আরো ভালো জানবে যে তোর কারণে আজকে বাঁচে গেলাম না এটা তো আমি খারাপ হয়ে গেছিলাম না এই কারণে বন্ধুত্ব কি ধরনের হইতে হবে না সেটা আমাদের জানা দরকার বন্ধুত্বের কোয়ালিটি একমাত্র হইতে হবে যে বৃত্তিটা হতে হবে তা এবং তার বৃত্তে হতে হবে আল্লাহ সন্তুষ্ এছাড়া এই বন্ধুত্ব কাজে আসবে না এবং এই বন্ধুত্ব যদি কারণে সৃষ্টি হয় এই বন্ধুত্বের লাভ অনেক বেশি এই কারণে বৃত্তি হতে হবে আল্লাহ বীরুতার ভিত্তিতেই বন্ধুত্ব হতে হবে যে আমি ওকে মুখে ভালোবাসি কেন সে আল্লাহকে ভয় করে চলে এই কারণে আমি তার সাথে চলবো কারণ যে আল্লাহকে ভয় করে চলে তার সাথে চলতে চলতে আপনার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায় যে আপনিও ভয় করতে শিখবেন দেখতে দেখতে তাকে যে সে যে কোনো ব্যাপারে নিতে আল্লাহ ভয়কে বাইরে দেয় এবং চিন্তা মাথায় রাখে পরকালের চিন্তা তাইলে আপনি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠবেন হ্যাঁ আপনার মধ্যে তাইলে এই বৃত্তিতে যদি হয় তাইলে আপনার পরকালের পথে উন্নতি হবে এবং পরকালে আপনি ছাড় পাবেন এবং আরো অনেক লাভ আছে সেটা বলতে একটু পরে তাইলে বৃত্তি হতে এটা টার্গেট হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করা যে আমিও মুখের সাথে বন্ধুত্ব করবো একমাত্র আমরা অনেকে ইমানদার ইমানের স্বাদ পাই না ঠিক না ইমানের স্বাদ পাই এখন অনেকে মনে ইমানের আমার স্বাদ পিছে ইমানের স্বাদ হচ্ছে কোন জিনিসের স্বাদ কখন বুঝা যায় হ্যাঁ যখন কঠিন সময় আসে তখন স্বাদ না থাকলে কিন্তু ওই কাজে তাকে পাওয়া যায় না একজন যেমন এখন এখন যদি বিরোধী দল যদি আন্দোলন করতে চায় সরকারের বিরুদ্ধে যার মধ্যে দলীয় নীতির স্বাদ আছে অন্তরে দলীয় ভালোবাসা তার নেতাকে কঠিন না ভালোবাসে তাইলে মায়ের খেতে মজা লাগবে না পুলিশের ধরে মায়ের দিলে হ্যাঁ মজা লাগবে না অনেকে দেখলে না কিছুদিন আগে একজনকে ধরে নিতেছি তাও ছিল না সুতরাং এটা নিতেছে কি মানে তার ভালোবাসাটা নেত্রীকে ভালোবাসা এমন হবে যে মানে মজ্জাগত হয়ে গেছে তখন এর যত টর্চারিং করবে তার আরো ভালো লাগে যেরকম এটা দৃষ্টান্ত রসিদের ঢুকে যায় এখনকার এইগুলো বাদ দিই যে রসুন ডাক্তারের জীবহাদ বিসলমান হইলেন হইলে তো ইথিলিয়ান লোক ওনাকে কষ্ট দিতে আবু ঝাল আবুঝাল কষ্ট দিত। আপনার উত্তপ্ত মরুতে আপনার বিশাল পাথরের উপর ওনাকে নিচু করে রেখে ওনার পিছে আরেকটা পাথর দিয়ে তারপরে ও পিঠে দাঁড়াই মানে এত কঠিন অবস্থা আপনি এমনি তো তাপ বেশি মরুতে আপনার যে একটা পাথরের উপর হাত দেন দেখেন হাত পুড়ে যায় এমন কঠিন অবস্থা কঠিন গরমের সময় আপনার গাড়ির উপরে হাত দেখবেন তোর মানে আল্লাহকে বিশ্বাস করতে হবে না রসুলকে বিশ্বাস করতে হবে না তখন সে আরো চিৎকার দিয়ে বলে আহাত আর দূরে বলে চিৎকার দিয়ে আহাত হাত হ্যাঁ তখন কেউ কেউ ওনাকে জিজ্ঞাসা করছিলেন তো হত্যা করবে তখন উনি ঝামেলায় পড়ে গেলেন তখন তিনি চিন্তা করলেন যে আমাকে তো মেরেই ফেলবে সুতরাং আমি একটু বলি একটু গালি দিই রসুলকে তখন সে মনে খুব কষ্ট নিয়ে গালি দিয়েছেন তো ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর সেই চিন্তায় পড়ে গেলাম আল্লাহ নাজিদ করে বললেন ইল্লাহ আমার টুকরি হওয়া মাহিন যে কেউ যদি স্বেচ্ছায় গালি দেয় সে তো কাকার হয়ে যাবে কিন্তু যদি কেউ বিপদে পড়ে যে তাকে চাপ সৃষ্টি করা হয়েছে তখন তার ইমান যদি অন্তরে ভরপুর থাকে ইমান পরিপূর্ণ কিন্তু সে মনে কষ্ট নিয়ে যদি গালি দেয় আল্লাহকে রসুল কে ধর্মকে তাতে কোনো সমস্যা নেই রসুল বললেন অসুবিধা আবার যদি এরকম পরিস্থিতি আসে বাচ্চার জন্য গালি দিতে পারবে কিন্তু মনে যেন ইমান পরিপূর্ণ থাকে তাহলে বললেন যে এখানে তো ছাড় আছে শরীরে তা আপনাকে মানে এরকম শাস্তি দিলে আপনি আবার হাত বলে যেন আরো বেশি টর্চার করে তাহলে এরকম করেন না বলে যত আমার কষ্ট দে তত আমার মজা লাগে আমার বলতে আরো মজা লাগে আরো আল্লাহ আল্লাহ তিনি এরকম বলতেন তো এই কিন্তু পাওয়া যায় তিনটা বৈশিষ্ট্য কারোর মধ্যে মানে স্বাদ পাওয়া যায় এটা আরেকদিন বলছিলাম বলছেন বৈশিষ্ট্য যদি আল্লাহ এবং আল্লাহ রসুরের ভালোবাসা সবচাইতে বেশি হয় কারণ কাছে যে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুর সবচেয়ে বেশি ভালোবাসেন মানে এর চাইতে কাউকে বেশি ভালোবাসেন না এটা কখন বুঝে যাইবে সাংঘর্ষিক অবস্থানে আসবে একদিন কলেসি বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার মাকে বেশি ভালোবাসেন না বাপকে আপনি কখনো বলতে পারবেন একটা ছোট্ট ছেলেকে ধরে জিজ্ঞাসা করেন যে তুমি কি তোমার বাপকে বেশি ভালোবাসা না মাকে সে বলবে যে আমি তো জনকে ভালোবাসি কারণ এ কখনো ব্যতিক্রম কিছু দেখে নাই কারণ সাংঘর্ষিক অবস্থানে গেলে ফুটে উঠে কিন্তু যদি এমন হয় তার মাকে তার বাপা তালাক দিয়ে দেয় তারপরে দেখা যাবে যে কাকে বেশি ভালোবাসে যদি বাপকে ভালোবাসে অনেক ছেলে আছে তখন সে মার বিপক্ষে চলে যাবে বাপের সাথে চলে যাবে সেও বাপের তালে তালে বলবে যে আমার মা খারাপ এরকম আছে আমরা দেখছি আর কিছু ছেলে এমন আছে মাকে বেশি ভালোবাসে তখন নানার বাড়ি চলে যায় তখন সে বলে যে আমার বাপটা খারাপ মানে বুঝা গেছে মাকে বেশি ভালোবাসে হ্যাঁ বাপের সাথে গেলে বাপকে বেশি ভালোবাসে কারণ সাংঘর্ষিক অবস্থান না আসলে কখনো আপনি বুঝবেন না কি কাকে ভালোবাসে বেশি আল্লাহ ব্যাপার আজ যদি তাদের বিরুদ্ধাচরণ যারা করে তাদের ব্যাপার যদি একত্রিত হয়ে যায় আল্লাহ বিরোধী শক্তির ব্যাপার কাকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন তখনই বুঝে যাবে কাকে বেশি ভালোবাসি নাকি বুঝেন এটা হচ্ছে আসল যেটা বলতো তোমার ব্যাপার বলছিলাম যে যখন রসুন বলছিলেন যে কেউ ইমানদার পেতে পারবে না যত পর্যন্ত আমি তার কাছে তার নিজের চাইতে তার কি স্ত্রী সন্তানের চাইতে এবং বিশ্বের সকলের চাইতে কেউ পাত্র না হবো অথবা তখন বললেন যে আমি সবাই চাইতে আপনাকে ভালোবাসি কিন্তু আমার চাইতে না আমি আপনাকে আমার চাইতে বেশি ভালোবাসি না আমাকে আমি বেশি ভালোবাসি হ্যাঁ রসুন বললেন লাই আমার না তুমি তো ইমানদার দিতে পারো তখন উনি চিন্তা করে গেলেন পিছিয়ে না হইলে তো মুশকিল করে চিন্তা করলেন যে তাই ব্যাপারটা কেমন নিজে নিজে করে হইলেন যারা বেশি চালাক এরা চিন্তা করলে বুঝে যায় যে ঘটনা কি উনি চিন্তা করেন দেখলেন যে সাংঘর্ষিক অবস্থানে বোঝা যায় যে ব্যাপারটা যে যদি এমন ব্যাপার সামনে চলে আসে যে আমার জীবন টিস কি হয়ে যায় হ্যাঁ অথচ রসুল করছে সেই কাজের জন্য আমি তো তখন করব কিনা তখন উনি চিন্তা যদি রসুন যুদ্ধে যাইতে বলে আমি যদি জোর দিয়ে যাই তখন তো আমি রিস্কি আমার জীবন শেষ হয়ে যেতে পারে তাহলে বুঝে যাচ্ছে আমি রসুনকে বেশি ভালোবাসি আমাকে আমি ভালোবাসি না আমাকে ভালোবাসতাম আমি বড় বসে দেখতাম আমি রিস্কি জায়গায় যাবো কেন আমি তো মরে যেতে পারি নাকি তখন বললেন না আমার ঠিক আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি আমার চাইতেও বেশি তাই রিস্কি অবস্থায় না গেলে আপনি বুঝতে পারবেন কখনো যে আপনি আসুন কাকে বেশি ভালোবাসি নাকি হ্যাঁ এরকম সবাই না মনে কি আপনি মাকে বেশি ভালোবাসেন না স্ত্রী কেবাসেন কোনদিনা লাগে না ও বলে যে এ থাকলে আমি তখন আপনার মানে সমস্যা দাঁড়াবে এবং কাকে আপনি অগ্রাধিকার দিবেন কারণ তোমার চ্যালেঞ্জ যে দুইজন থাকবে না একজন আরেকজন থাকবেন যে আমার বাড়ি বিশ্বে থাকতে পারবে না ও না আমি এর সাথে তালাক দিয়েছে বিয়ের অনুষ্ঠানের মধ্যে মানে আত্ম পড়ানোর পরে আপনার পরিষ্কার তালাক দিয়েছে তালাক দিয়ে ছেলে উঠে চলে গেছে মাকে নিয়ে যে মা আমার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে তখন বুঝা যাবে যে কি আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন আপনি কুরআ আল্লাহ বলছেন ফুল আর বলেন যে আমার সালাদ এবং আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মন সবকিছু আল্লাহর জন্য যিনি সর্বজগতের প্রতি পালক আপনি এটা স্বীকার বিশ্বাস করেন যে আমার জীবন বলেন আল্লাহর জন্য কিন্তু আপনাকে বলে যে এখন আন্দোলন করতে হবে সরকার বলতে যেই রোডে বাইরে তাকে ঘুরবে ব্যবসা করবে মারিদুল ব্যাপার তাই আপনি জীবন কার জন্য দিতে গেলেন আপনি আরোজনের জন্য জীবন দিলেন আপনি বললেন আমার জীবন আমার মন সব আল্লাহর জন্য তাহলে করতে চায়। আরেকজনের জন্য জীবনটাকে বলে না প্রত্যেকটা আপনার জীবনে যত কিছু ঘটবে সব আল্লাহ আপনার নিজের রক্ষার জন্য মানুষের জীবনটাকে আপনি কি করতে পারেনা আরেকজনকে জীবন বিলিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করতে না এটা সাল্বশালী কোন নিয়ম না এই কারণে হয়তো তুষ্পান্তা দিয়ে যখন অল্প কিছু মানুষকে জিরা দিল পনেরো যে বাইরে গিয়ে মানে নিঃসর দিক থেকে এসে দিলাম ছেলেদেরকে বললো যাও ওকে রক্ষা করার জন্য সবাই যে ঘিরে দিলো বাসার সামনে গেল হজরত ওসমান বাসার সামনে বাইরে যে কসম দিয়ে বললেন এখান থেকে সবাই বাড়িতে চলে হ্যাঁ কেন বললেন কারণ ওই বেসরার জীবন আর আমার জীবন সবান হ্যাঁ এই কারণ তো যদি আপনার স্ত্রীর কি সন্তান ডেলিভারি হবে ডাক্তার বললে দুইজনকে বাঁচানো সম্ভব নয় বাঁচাইতে হবে এবার আপনি চয়ন করেন আপনি সন্তান চান নাকি আপনি স্ত্রী চান আমার দেশের পশ্চিম কি বলে যে আমি স্ত্রী চাই কারণ গাছ থেকে ফল দিবে। কিন্তু কয়দিন পরে যদি ফল দেওয়া বন্ধ হয়ে যায় ফলের পরে তাহলে কি হবে কোন নিশ্চয়তা অসুবিধা নেই কারণ দুই জীবনের মধ্যে কোন পার্থক্য নাই যে এর জীবনে এর জীবনে কোন পার্থক্য নেই গাছের ফল এইগুলোর কোনো এগুলো দুনিয়ার দৃষ্টান্ত না আল্লাহর কাছে সমাল। সুতরাং আপনি বলুন যে এই আলোচনা আরেকজনের জন্য দিবেন হ্যাঁ তাই ইমাম আবু হানিফের আহমতুল্লাহ আলী জেলে যাক যাইলে ইমাম মালিককে মারতে মারতে হাত গুলে করে ফেলছে শেষ কিন্তু হাত বানতে পারতেন না আমাদের মধ্যে লাস্টের হ্যাঁ তাইলে ওনার সাগরিত কি ছিল না এটা ইমাম ছিল না ইমাম মাহমুদ কে তিন সরকার মারতে মারতে বেহস করে ফেলতেন ওনার কি সাগরিত ছিল না হাজার হাজার কেউ যুদ্ধ করে ওনাকে বাসায় দিয়েছে ব্যক্তিকে রক্ষা করা কিন্তু বলা হয়েছে তুমি তো সাধারণ মুসলমান মরে গেলে কি হয় কিন্তু উনি থাকলে তো হাজার হাজার মানুষের হেদায়ত না থাকলে কি ইসলাম টিকবে না ওনার আপনার কি থাকে মানে পরিণতি এইভাবে থাকে সেটা আল্লাহ জানে কি জন্য করবেন হ্যাঁ তাই করেন কি আছে আমি কি এটা পরিবর্তন করতে পারবো এই কারণে ইমাম তাই জীবনের দুই তৃতীয়াংশ জেনে ছিলেন দুই তৃতীয়াংশ এবং উনি বলতেন যে আমি যে জান্নাতে আছি সরকার তো চেয়ার পাইনি যদি চেয়ার পাইছি আমাকে এখনো বাইরে যে আমার জান্নাত আমার অন্তরের মধ্যে আমি যেখানে জান্ আমার সাথে থাকে আমি তো সাত পাইছি হ্যাঁ এত মানে কষ্ট করছে কিন্তু বাঁকা হয় তাইলে পুরো দেশে আগুন দেবে লাখ লাখ মানুষ শহীদ হয়ে আপনি কার জন্য সহিদ দেবেন হ্যাঁ আল্লাহর জন্য তো জীবন দেবে না কি মানুষের জন্য হিসেবে জীবন দেবে নাকি ওকে ধরে নিয়ে যাবো এই কারণে আরো দেশে বড় সাহেব এমন যারা বড় নাম করা সাহেব আছে কাউকে যদি জেনে ঢুকে হাজার হাজার হাজার আসে কেউ আসে আপনি যেটা আল্লাহ ধরে নিয়ে আসবে। কি জন্য এটা ওনার ডাক ব্যাপার হইতে পারে কালকে ওনার বাক্যে থাকে একদিনের জেল একদিন পরে বাইরে আসবে যদি পর্যন্ত মৃত্যু পর্যন্ত জেলে থাকে করার কিছু আমরা দোয়া করতে থাকি হ্যাঁ নাকি যেন আল্লাহ ওনাকে কি দ্রুত ওনাকে আপনার এখান থেকে বাইরে আপনার সুতরাং বন্ধুর জন্য বন্ধুর জীবন হ্যাঁ অনেক বন্ধুর জন্য বন্ধুর জীবন দিয়ে দেবে নাকি হ্যাঁ আর অনেকে সম্পর্ক করে হাত কাটে দেয় হাত রেখে নাকি কত কিছু আপনার ঝামেলার আপনি ভালোবাসেন যদি সাংঘর্ষিক হয়ে যায় কাকে আপনি অগ্রাধিকার দেন তখনই বোঝা যাবে আপনি ওকে বেশি ভালোবাসি না দ্বিতীয় নম্বর ইমানে সাথ পাওয়ার জন্য যে আর আল্লা ভালোবাসতে বৃত্তি থাকবে তাকু যে ও আল্লাহকে ভয় করে চলে এই কারণে আমিও তার সাথে বন্ধুত্ব রাখবো যেন আমার তাকুয়ার উন্নতি নাকি আর তাকুয়ার ভিত্তিতে কি আমাদের দিন কি তখন খুশির ব্যাপার হবে আর না হলে কি আপনি মুন হওয়ার পরে কাফের হওয়া কে এত বেশি অপসন্দ করবেন যে রকম ভাবে আপনাকে আগুনে নিক্ষিক্ত করা আপনি অপসন্দ করেন আমরা কেউ কি চাই আমাকে আগুনে কেউ ফেলে দে চাই না এমনি পুকুরিকে অপসন্দ করতে হবে পুকুরিকে রাত্রে কানতে কানতে আল্লাহর বয়ে ওনার চোখের দুই পাশে কালো দাগ পরে এখন আপনি বিশ্ব খুঁজে এক বাইর করেন কোনো বুজুর্গকে যার কাঁদার অভ্যাস দুই সেইডে চখের পানিতে কালো দাগ পরে গেছে এরকম কোনো বুঝতে দেখছিলাম কোনো বছর কত বেশি কাঁদছিলাম যে দাগ পরে গেছে মানে কালো দাগ পানি আসতে আসতে আসতে আসতে মানে একটা দাগ পড়ে গেছে যে এটা পানির দাগ চোখ পানি করতে পারছে কিন্তু এই লোকটা যখন দেখত মানে রাষ্ট্রীয় কাজ যখন খেলাধাই ছিলেন অনেক সময় রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন ব্যস্ত থাকলে তখন আমলের কারণে তো ইমান বাড়ে আমাদের একটু ঘাটতি হলে ইমানের একটু ঘাটতি হয় কিন্তু আমরা তো এখন তো বিশ্বাসী না সকল সকাল বিশ্বাস করে না তুমি ইমান যে মুসল ইমানদারের সামনে কোরআন আয়াত আলাহ করলে ইমান বাড়তে অনেক প্রমাণ আছে হ্যাঁ তখন আচ্ছা কি বলতেছিলাম যেন ছাড়া আর কোনো কি যেন চিন্তা মাথায় না থাকে একমাত্র তাকে ভালোবাসবেন কি জন্য আল্লাহর জন্য ও যেটা বলতেছিলাম তৃতীয় পয়েন্টে যে পুফুরিকে অপছন্দ করা কুমারের কথা বলছিলাম যে তিনি তারপরও এত কান্নাকাটি করতে জান্নাতো সংবাদ পাইছেন দোষীর পক্ষ থেকে তারপরও মাঝে মাঝে যখন দেখতেন ইমানের একটু ঘাটতি অনুভব হইতো তখন উনি নিজের বন্ধু যা তাদের সাথে ওনার সম্পর্ক ভালো ছিল বলতেন দাদ আমি চেত না যে একটু আমার সাথে বসো আমার দুর্বল হয়েছে যে ইমানটি একটু নবায়ন করা লাগবে তখন বসে আক্রাতের কথা আলোচনা করতেন দুইজনে বসে এসে তখন ইমান আবার বাড়তে থাকে ইমান আবার বাড়তে থাকে বিরক্ত করছে বলছে আল্লাহর আমার এখানে কোন নাম নাই হ্যাঁ আমাকে আর বিরক্ত করা দরকার নাই আমি জিন্দগিতে কাউকে বলবেনা তোমাকে বললাম বেশি জানালো নাই মানে এত ইনদার হওয়ার পরও মানে বিরক্ত করে থাকি না কয়ে যে আমার অন্তর একবার পরিষ্কার নাকি কি যে পরিষ্কার কুকুরিতে বলছি হ্যাঁ নাকি কুকুর সিঁড়ি না দেখলে নামাজ ছাড়ে কি মানে উল্টো কাজ যে এই যে তিনটা ইমানের স্বাদ পাওয়ার জন্য দ্বিতীয় পয়েন্ট আজকের আলোচনার সাথে যে ইসলামী দল করি বা ইসলামী সংগঠন করে যখন কোনো বিপদ চলে আসে তখন বারবার বারবার বিপদ আসতে আসতে বলেছে আল্লাহ কিছুকে না হ্যাঁ নাকি এমন অনেকের মুখ আমি শুনছি ইসলামী দল করে যখন টর্চার হইতেছে ধরাধরি হইতেছে বলছে আল্লাহকে চোখে দেখে হ্যাঁ যে এত আল্লাহ দিন কায়াম করার জন্য আমরা চেষ্টা চালাইতেছি কিন্তু এইভাবে নির্যাতন হইতে আমাদেরকে নির্যাতিত এই কথা দুইটা ব্যাপার একটা আল্লাহর চোখের সমস্যা যে যদি ঠিক নেই না ঠিক কথা দ্বিতীয় হচ্ছে রূপকর্থ যে আল্লাহর ইনসাফ নাই হ্যাঁ দুটাই আল্লাহ দেখে না তাও পুকুরি কথা ইনসাফ নেই তাও কথা ইমানের সাত থাকলে আপনার সেই কি বিলালের মত আপনার চিৎকার দিয়ে দিয়ে বলছেন যে আহাদা আমি আল্লাহর জন্য আমি কাজ করতেছি সুতরাং আমার চাইব আমি আস নাকি এই কারণে কারণ এসে আমাদের বন্ধুত্ব আল্লাহ না দলের জন্য সব দলের কাছে যেই দলের দিনী বাই যদি বাইরে মানে দলের আরেকজন সদস্য দাম এক সেরা মানে হাস্যকর ঘটনা সাহেদ ভাই একসাথে থাকে মানে একটা ইসলামী দল করে ছোটটা আপনি বলেছে আমার দিনী ভাইলে আমি কি কাকুর না মানে চট করে বুঝে বলছে কারণ অনেকের ব্রেন ঠিক আছে রসুল বলছেন হ্যাঁ এই সমস্ত মূর্তি ছাড়িয়ে দিতে বলছে রসুল কি কথা বলছে রসুল বলছে লাই রাহিডাল্লা বল সফল কামাই যাবে কিন্তু নেতা তালাক বুঝিয়ে ফেলছে লাইল মানিয়েছে মূর্তি ছাড়া লাগবে কিন্তু রসুল কিন্তু আজকে বলেন নাই আজকে কিন্তু আমি তো মুসলমান আমি তো মমিন আর আল্লাহ মমিন ও নেওয়া সমস্ত মমিনেছে এক অপরের ভাই আপনি দিনী ভাই করেন আমি কাপড় নে। হ্যাঁ প্রত্যেকের দিনী ভাই বলতে হবে কারণ ইমানের সর্বপ্রথম আলম দেশে নামাজ পড়ে সুতরাং যে পাক্কা নামাজি পাঁচ বেলা নামাজ যে সাথে আদায় করে তাহলে এর আছে এত গুরুত্ব দিয়ে পাঁচ বেলা নামাজ পড়তে পারতো না তোমার বলছেন কানটা ফাটাই দেবে নামাজ ঠিক নেই কথা গরম করে দিবে কানটা ফাটাই দেবে তাই এটা হচ্ছে সর্বোচ্চ আপনার প্রমাণ যে তার মধ্যে তাহলে দিনী ভাই কেন বললেন হ্যাঁ কিন্তু দিনী ভাইয়ের কথা শোনেন এবার যে হাদিসের অংশ আমি শুনতেই বলছিলাম রসুল আকাঙ্ক্ষ বলছিলেন যে আপনার আর্শের নিচের সাত জাতীয় মানুষ ছায়া পাবে তার মধ্যে দিনে যে জন্য আর কোন ছায়া থাকবে না রসুল বলছে কি ইস্তেমা আলীফরকা শর্ত যে দুইজনের ভালোবাসা যদি কোনো সময় দুইজন একত্রিত হয় আল্লাহর জন্য একত্রিত হইতে হবে যে দুইজনে ত্রিত হয়ে মসজিদের দিকে যাইব দুইজনে একত্রিত হয়ে ইসলামে যাব একটু ভালো শোনা শোনার জন্য একজন মানুষের জন্য যে মুখ মানুষ যেই কোন আল্লাহর কাজের জন্য আল্লাহর জন্য একত্রিত হওয়া আর যদি কোনো সময় কোনোদিন এই বন্ধুত্বে ফাটল দাঁড়ে তাও আল্লাহ আছে না আপনি যদি দেখেন একজনের সাথে বন্ধুত্ব করছেন পার একদিন হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিতভাবে তার রুমে ঢুকে গেছেন দেখলেন যে পাপে বলবেন সম্পর্ক প্রতিজ্ঞা করে আবার তো ব্যাপারে সঠিক লাইনে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না তাহলে আল্লাহর সম্পর্ক ছাদ হবে এটা হচ্ছে নিয়ম যদি এটা হয় এক নম্বর ফায়দা কি পাইলেন আর সে নিচে ছায়া পাওয়া যাবে আজকে ওদেরকে আমি ছায়া দিব আমার আসেন ছায়া নিচে আজকে আমার ছায়া ছাড়া আর কোন ছায়া পাওয়া যাবে তাইলে ছায়া পাওয়া যাবে যদি আল্লাহর জন্য কি হয় বন্ধুত্ব হয় আর দ্বিতীয় নম্বর আল্লাহ আপনাকে ভালোবাসা বাধ্যতামূলক হয়ে যাবে যদি আপনি আল্লাহর জন্য অন্যকে ভালোবাসেন রসুল আকলাম বলেন হাদিস কুৎসি হাদিসি মানে এটা কোরআন আয়াত না হ্যাঁ রসুলের মাধ্যমে আস যে আল্লাহ বলেন কি যে ওয়াল ওয়াজাবৎ মাহাবতী লি নাফিয়া ওলিল মুীনাফি ওলিল মুীনাফিয়া যে চার জাতীয় মানুষের জন্য আমার ভালোবাসা অবধারিত বাধ্যতামূলক তাদেরকে অবশ্যই আমি ভালোবাসব যদি দুইজন একে অপর জন্য ভালোবাসে যদি দুইজন একে অপরের সাথে সাক্ষাৎ করতে যায় একমাত্র পিছনে টাকা খরচ করে একমাত্র আল্লাহর জন্য যদি দুইজনে মিলে বসছে কি আল্লাহর কাজের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে এই চারটায় পারস্পরিক ভালোবাসা আল্লাহর জন্য বসছে এক জায়গায় তাও আল্লাহর জন্য সাক্ষাৎ করতে গেছে তাও আল্লাহর জন্য কি যদি পয়সা খরচ করে থাকে আরেকজনের পিছনে তাও গিয়ে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আর কোন না তাইলে আল্লাহ তাকে অবধারিত ভাবে ভালোবাসবেন আর আল্লাহ যদি ভালোবাসে বলে তাই কাম সারা হয়ে গেছে নাকি তাইতে কিল্লে ভাতে হয়ে নাকি হ্যাঁ তারপরে রসুল একশ্রম বলছিলেন যে লতা ফুরব না জানা তা মিনন জাননাতে যাইতে পারবে না যত ইমানদার না হইবে বলে ইমানদার হইতে পারবে না পারস্পরিক ভালোবাসা না থাকবে তাহলে আল্লাহর অবধারিত হওয়ার জন্য আর ইমানদার হইলে কি জানলাতে যাওয়া যাবে তাইলে জানলাতে যাওয়া সহজ হবে ঠিক আছে এরকম ভাবে আপনার যদি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনি সাক্ষাৎ করতে যান তাহলে আল্লাহ ভালোবাসা আরেকটা হাতিসে আরো চমৎকার শব্দে আসে সেটা হচ্ছে যারা আহরা যে একজন মুসলমান ভাই সে তার কুই পাড়া আরেক পাড়ার কি গ্রাম আগে তো গ্রাম ইচ্ছিন্ন ছিল যে গ্রাম থেকে সে অন্য গ্রামে যাইতেছে এর মোমিন ভাইয়ের সাথে করার জন্য ফের তু এলাকা যাবে আমি ওই যে সামনে গ্রাম আছে ওই গ্রামে আমার একটা দিনী ভাই আছে এর সাথে একটু সাক্ষাৎ করতে যাই হ্যাঁ সময় আপনি যাই স্বার্থের কারণে বলছে যে আমার সাথে ওর কোন সম্পর্ক নাই একমাত্র আমি টাকা আল্লাহর জন্য ভালোবাসি তখন সে কি বলল বলা ভালোবাসছে সেরকম তুমি তার জন্য অন্যকে ভালোবাসছ তাইলে আল্লাহর ভালোবাসা কি হয়ে যাবে অবধারিত হয়ে যাবে তাইলে আমাদের সমস্যা আর বাড়াতে পারবো না একটা আদব বলি সেটা হচ্ছে এই হাদিস থেকে বোঝা গেছে আর বাড়তি গুলা বললাম না সেটা হচ্ছে ভালোবাসা টি কিন্তু সাক্ষাৎ দীর্ঘ অনুপস্থিতির কারণে ভালোবাসায় ফাটা পড়ে আপনি দেখবেন যার সাথে ফোন হয় এক বছর তার সাথে কি আগের মতো সম্পর্ক থাকবে না যে বারবার ফোন করে তার সাথে সম্পর্ক ভালো থাকে এটাই নিয়ম সুতরাং আল্লাহর জন্য ভালোবাসে মাঝে মাঝে সাক্ষাৎ দিতে হবে যেরকম যে সাক্ষা দিদি এসে আরেক এলাকার সাথে আরেকটা হচ্ছে রসুল আকমন্ত পরামর্শ যদি কেউ আল্লাহবাস দিয়ে যাইতেছিল তখন এই সামনের সাহাবি বলতেছে রসুল কে আল্লাহ রসুল ওই জন্য এই বলেছে ওকে আমি আল্লাহর জন্য ভালোবাসি রসুল বলতেছে ওকে বলছিলে বলেছে না বলি না তবে চল তো ওকে বলে আস হ্যাঁ যে আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি আমার ওই দিন খুশি লেগছে আমি একটা আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আল্লাহর সাক্ষী রেখেছিল মানে আমার হাসি লেগছিল যে মানে কি চমৎকার অথচ সাধারণ ছেলে আসে বলতেছে মানে সাধারণ মানে তার এটা অন্তরে রাখছি যদি এটা না বলে না আপনার ভালোবাসাকে সে আপনার কি অন্য খাতে প্রবাহিত করবে আপনি একজনকে দেখলে সালাম দেন তার কাছে মাঝে মাঝে সাক্ষাৎ দেন সে মনে করবে পিছনে কোনো দান আছে যে কিছুদিন পরে আবার কি চাই বসে আমার এই কারণে আপনি ফোন করলে যদি বলেন কি দরকারে করছেন আপনি বলবেন একটু সালাম করেন করতে কারণ আমি আল্লাহর তোমাকে তাই আর এইগুলো বলবে যে আল্লাহ মাঝে মাঝে খবর নেয় নাকি এই জন্য তাকে বলছেন আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি এটা তাকে বলতে এটা কিন্তু আরব দেশের প্রথা আছে আপনি দেখবেন অনেক সময় সৌদি আরবের পুতুয়া যখন দেয় চ্যানেলের মধ্যে অনেক সাহিত্য আপনি খেয়াল করে নাই কেউ শুনে অনেক প্রশ্নকারী বলে যে আল্লাহর প্রসম্ম আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তখন সাহেব আল্লাহ ভালোবাসু যার কারণে আমাকে ভালোবাসে তো সুতরাং এটা সিস্টেম আপনি তাকে বলবেন যে আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনার কারোর জন্য যদি আল্লাহর জন্য খরচ করেন যে আমি এই যে খরচ করলাম একমাত্র আল্লাহর জন্য হম কিন্তু আমাদের তো এরকম ইনভেস্ট আছে অনেকে দুনিয়ার জন্য শুধু খরচ করে দেখান এখন তো সব স্বার্থের জন্য নাস্তা করা এটা খাওয়ায় ওটা খাওয়ায় সব কি দুনিয়ার জন্য যে ওর সাথে সম্পর্ক ভালো হইলে সুবিধা হবে নাকি না করতে আল্লাহর জন্য তাইলে আল্লাহর জন্য করলে সটকা লাভ আসেন এসে আল্লাহ ভালোবাসা অবদারিত হয়ে যাবে তারপরে কি মানে সব না এটা পাওয়া যাবে না সেইখানে শেষ হয়ে যাক সময় সময় অনেক হয়ে গেছে আল্লাহ শেষে আমাদেরকে সত্যিকারাচ্ছে আল্লাহর জন্য ভালোবাসি যেন অন্যকে এবং তার মাধ্যমে যেন আল্লাহ ভালোবাসা পেয়ে যায় এই টপিক দান করে নসরুল্লাহ আল্লাহ আহমেদ আল্লাহ নিয়ে